আফ্রিকার জঙ্গলের প্রতিটা জীবজন্তু জঙ্গলের সুবিচার ধারায় জীবনযাপন করত মানুষের এক বসতি ছিল জঙ্গলের পাশে একদিন রাতে জঙ্গলের ভিতু বাঘ শের খান গ্রামের মানুষকে খাবারের জন্য শিকার করবে বলে ঠিক করে ও গ্রামের দোকে জোরে বর্জন করে হামলা করে মানে জঙ্গলের শেয়াল এবং বাঘের চালা ওর পিছু পিছু আসে একজন মানুষকে দেখতে পেয়ে ফুলের মধ্যে নিয়ে এই ভিতু বাঘ দুর্বলের শিকার করছে মানুষের সবাই জানে যে ও একটা ভীতুবাঘ তাই ওর থেকে হরিণ শিকারের আশা করা যায় কি দেখে মনে হচ্ছে ওর কপালে কিছুই জোটেনি পাটাই পুড়িয়েছে বাঘের গর্জন থেমে যায় আরেকবার জঙ্গল শান্ত হয়ে যায় কথা বলছিল মানব শিশু বাচ্চাটা গ্রাম থেকে বেরিয়ে নেকড়েদের গুহায় হামাগুড়ি দিয়ে চলে এসেছে ওকে আমি আমার কাছে রাখবো আমি আমার বাচ্চাদের মতে ওকে বড় করব ওর নাম দিলাম মোগলি আমার মনে হয় না আমাদের দল মানুষের বাচ্চাকে মেনে নেবে সেটা আমি দেখে নেব পেছুনেই পেছনেই ছিল এবং সে তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে গুহায় যায় ওই মানুষের বাচ্চাটা হলো আমার শিকার ওকে আমার কাছে ছেড়ে দাও পালা এখান থেকে ভিতুর ডিম ও আমার বাচ্চা আর তুই ভুল করে ওর গায়ে হাত দিবি না রণমূর্তি দেখে পরের দিন ওরা মুগলিকে নেকড়ের দলের সামনে নিয়ে আসে অনেক তর্কাতর্কির পর এবং বাঘিরার সহমতিতে নেকড়ের দল মুগলিকে মেনে নেয় বাঘিরা আর বালুওকে জঙ্গলে নিয়ম শেখাবে তবে ওকে নিজের লোকের কাছে জঙ্গলের সব বিদ্বেষ শেখায় ওকে জন্তুদের ভাষা শেখায় ওকে নিজের পছন্দের জিনিসগুলোও শেখায় যেমন মৌমাছির চাক থেকে মধু নেওয়া এবং মাছ ধরা অন্যদিকে বাঘিরা ওকে শেখায় আত্মরক্ষা করতে বাঘিরা মানুষদের মধ্যেই বড় হয় তাই ও মুগলিকে মানব সমাজের নিয়ম কানুন শিখিয়ে দেয় এবং তাকে বলে দেয় যে একদিন তাকে তার নিজের লোকেদের কাছেই ফিরে যেতে হবে ক্রমে মুগলি জঙ্গলকে ভালোবেসে ফেলে ওকে ওর নেকড়ে ভাই বোনেরা খুব ভালোবাসত কিছু সময়ের মধ্যেই ও জঙ্গলের সব প্রাণীদের ভালো বন্ধু হয়ে ওঠে বছর যত এগোয় আকিলা নেকড়ের দলের নেতা আগের মতন স্বীকার করার ক্ষমতা হারায় শের খান তার দুর্বলতার সুযোগ নেওয়ার কথা ভাবে এই যে অল্প বয়সী নেকড়ের দল এবার তোমাদের সময় হয়েছে দলকে নেতৃত্ব দেওয়ার আখিল আখি নেতার স্থান থেকে সরিয়ে দাও আমাকে মানুষের বাচ্চাটা দাও আর না আমি সব সময় তোমাদের এলাকায় স্বীকার করব আর একটা টুকরো দেবো না তোমাদের বাঘিরা এই আলোচনার ব্যাপারে জানতে পারে এবার শেরখানকে ওর জায়গাটা বুঝিয়ে দিতে হবে সবাইকে ওর বিরুদ্ধে কিন্তু আমি একা ওর সাথে লড়বো কি করে মুগলি বাঘিরা এবং বালুকে জড়িয়ে ধরে এবং জীবনে প্রথমবার ও খুব কাঁদে কিছুক্ষণের মধ্যেই মুগলি বালুর পেটের উপর ঘুমিয়ে পড়ে প্রত্যেকেই গাছের উপর ঘুমিয়ে পড়ে বাঁদরের দল মুগলিকে দেখতে পায় এবং ওকে তুলে নিয়ে যায় এই বাঁদররা ছিল জঙ্গলের সবচেয়ে খ্যাপাটে প্রাণী যারা কোনো রকম নিয়ম কানুন মানত না যখন বালু আর বাঘিরা ঘুম থেকে উঠে ওদের মনে হয় মুগলি হয়তো গ্রামে ফিরে গেছে কিন্তু আসলে তুলে নিয়ে এসেছে এটা আরেকটা কৌশল আমরা তোর থেকে সব কৌশল শিখতে চাই খুব আমরা রাজ করবো এই জঙ্গলে শুধু একবার সব কটাকে নিয়ন্ত্রণে অঞ্চল এই সব বাঁদর হলো ধূর্ত আর বিপজ্জনক আমরা একা ওদের সাথে লড়তে পারবো না আমাদেরকে কায়ের সাহায্য নিতে হবে ওরা জঙ্গলের সব কাকে ওদেরকে সাহায্যের জন্য রাজি করিয়ে নেয় ওরা সবাই মিলে ওই পরিত্যক্ত এলাকায় গিয়ে পৌঁছয় বাঁদররা মুগলিকে বিশাল বড় এক গুহার মধ্যে লুকিয়ে রেখেছিল প্রথমে বাঘিরা ভেতরে যায় ওদের সায়স্তা করতে ওদের কামড়ে ধরে থাকে বেশি যে ও হাঁপিয়ে পড়ে তুমি ওই পুকুরে নেমে যাও আমি এই হত বাদুরগুলোকে বাঁদরগুলোকে সামলাচ্ছি বালু একের পর এক বাঁদরকে তুলে শুরু করে কিন্তু মোগলিকে বাইরে বের করে আনে কি সুস্বাদু মাংস তুমি বাচ্চাটার ওপর ভুল করেও নজর দিও না কা মুগলির গা থেকে প্যাঁচ খুলে নেয় তারপরও নাচতে শুরু করে যা দেখে বান্দররা সম্মোহিত হয়ে যায় এবং কা ওদেরকে নিজের সঙ্গে নিয়ে চলে যায় আমার মনে হয় এই জঙ্গল আর আমার জন্য নয় আমায় এই জঙ্গল তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে মুগলি শেষবারের মতন বাঘিরার বালুকে বিদায় জানায় এবং গ্রামের উদ্দেশ্যে রওনা দেয় গ্রামবাসীরা প্রথমে মুগলিকে দেখে ভয় পেয়ে যায় কেন ভাবছ আয় বাবা তুই আমার সঙ্গে থাকবি কয়েকদিনের মধ্যেই মুগলি গ্রামের জীবনের সঙ্গেও পরিচিত হয়ে যায় ওদের ভাষাও শিখে নেয় ওরা ওকে একটা কাজের দায়িত্ব দেয় গবাদি পশুকে চড়ানোর একদিন ওর বন্ধু বাঘিরা এবং বালু ওর সঙ্গে পাহাড়ের ওপর দেখা করতে আসে আর তাদের সঙ্গে ভাইয়েরাও আসে। দল বিপদে পড়েছে এক করে মেরে ফেলার সিদ্ধান্ত নিয়েছে। তোমরা সিদ্ধান্ত নিয়েছিলে আমায় শেরখানের মুখে ফেলে দেবে আমি কেন এখন তোমাদের কথা ভাববো আমাদের গায়ে একই রক্ত না বুঝল আমাদের মা তোমাকে নিজের সন্তানের মতোই মানুষ করেছে তাই প্রতিশোধ আমাদের নিতেই হবে কি গবাদে পশুর দলকে নিয়ে খাতে যায় যেখানে শেরখান লুকিয়েছিল ও একটা মহিষের পিঠে চড়ে যায় গিরি খাতের সামনে পৌঁছনোর পর ওদের সঙ্গে আকিলা যোগ দেয় এই দলের আসল নেত্রী পতে শুরু করে ওদের পায়ের তাপটে শেরখান পশুদের খুঁড়ের আওয়াজ শুনতে পায় এদিক ওদিক পালানোর জন্য পথ খুঁজতে থাকে কিন্তু গিরিখাতের দেওয়াল সোজা ওপরে উঠেছে আর পালানোর কোনো পথ না গবাদি পশুর পাল রাগে দিকে কেড়ে যায় ওকে মারিয়ে দিয়ে সামনে এগিয়ে যায় মোষের দল শেরখানকে মাটি থেকে উঠতে দেয় ওরা ওকে মারিয়ে পিষ্ঠ করে চলে যায় শেরখান ওই কাদা থেকে আর বেরোতে পারে না কাজ হয়ে গেছিল খানের খেল খতম হয়ে যায় আর তার সঙ্গে গ্রাম ও জঙ্গল স্বস্তির নিঃশ্বাস থাকে মুগলি শেরখানের চামড়া কেটে নিয়ে নেকড়েদের টিলার দিকে যায় মুগলির কাঁধে শেরখানের চামড়া দেখে সব নেকড়েরা বিজয় আনন্দে চেঁচিয়ে ওঠে আকিলা নিজের নেতৃত্বভার ফিরে পায় এবং মুগলি জঙ্গল ছেড়ে চলে যায় এরপর মুগলি জানতে পারে যে মেসুয়াই হল ওর আসল মা তারপর থেকে জঙ্গল এবং গ্রাম এই দুয়ের বাসিন্দাই সুখের জীবন যাপন করতে থাকে